আশন আজ কে বারো আমরা ফিরছি একটি গুরুত্বপূর্ণ দর্শ কিতাব উত্তা হইদের দর্শী আমরা এর পূর্বে খিতাব উত্ত থেকে ১৪তম তম দর্শ গ্রহণ করেছি আজকে আমরা খিতাব উত্তের পনেরোতম দর্শ আমরা আজকে গ্রহণ ইনশা আল্লাহ এ দর্শ অত্যন্ত এটিও পূর্বের দর্শ মতো খুবই গুরুত্বপূর্ণ এ যে আমরা যে অধ্যায়টি আজকে এ দর্শে শুনবো সে অধ্যায়টি হচ্ছে বাবুন মঞ্চাবার রাখা বিশাজারাতিন আউ হাজারিন बन मंच रखा जे व्यक्ति को गाचर मध्यमे गाचर का बरकत चाय अथवाथर जुदी से बरकत चायूप वस्तु व्यक्तिर काकम की हे पे कारण बरकत य बरकत कमना मानुष कर आल्ला सुबहाना हुआर का ना बरकत कामना कर मानुष मखलुकर बरकत चाह मानूष कार আল্লাহ সুবাহর কাছে নাবর চাইবে মানুষ মখলুকের কাছে এ প্রসঙ্গেই লেখক রহমহল্লা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বেঁধেছেন আজকে আমরা চাবাররূপ বিষয়টিকে কেন্দ্র করে বহু রকমের বিভিন্ন রকম বিভিন্ন নিষিদ্ধতায় আমরা অনেক সময় লিপ্ত হয়ে যাই কতগুলি রয়েছে সেল কি পর্যায়ে আমরা পৌঁছে যাই যার ফলে আমাদের তাওহিদের উপর আসে একটি বড় ধরনের আঘাত আমরা তাওহীদের পথ থেকে অনেক সময় এ কারণেও আমাদের পদস্খলন ঘটে যায় তা থেকে আমরা দূরে সরে যাই প্রিয় বন্ধুরা তাই আসুন আজকে আমরা এ অধ্যায়টি একটু গুরুত্ব সহকারে আমরা আলোচনা করব এ আলোচনা করার অধ্যায়ের আলোচনা যাওয়ার পূর্বে আমরা কয়েকটি বিষয় নিয়ে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব সে বিষয়টি হল তাবার রূপ এর অর্থ কি তাবার রূপ কাকে বলে এবং তা রূপ কি শরীয়তসম্মত রয়েছে না সবাই তাবার রূপ শরিয়ত গর্হিত নিষিদ্ধ বিষয় আসুন আমরা এ বিষয়ে আগে একটু ধারণা নেই তারপর আমরা অধ্যায়ে লেখক রাহমাহ যে আয়াত ও হাদিস নিয়ে এসেছেন সেগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে শব্দটি এটি শব্দ যার অর্থ হল কাস ও সুবো তুহু অর্থাৎ কোন বিষয়ের আধিক্যতা কোন বিষয়ে অনেক কিছু পাওয়া অনেক কিছু হওয়া এটাকেই শাব্দিক ভাবে বরকত বলা হয় শরীয়তের পরিভাষায় তাবারুক বলা হয় طلب البركه بقول نو فعل او اعتقاد اجنペ ত্রি অপরজনের কাছ থেকে বরকত চাইবি সেটা হতে পারে তার কোন কথার মাধ্যমে হতে পারে তার কোন কাজের মাধ্যমে হতে পারে কথা কাজ ছরাই তার আকীদা বিশ্বাস অন্তরের চাওয়ার মাধ্যমেও সেই তবররুক হতে পারে তাই শুন এই তবররুক যখন কেউ আমরা আমাদের কথার মাধ্যমে তবররুক বরকত চাইব অথবা আমাদের কাজের মাধ্যমে বরকত চাইব অথবা আমাদের চিন্তা চেতনার মাধ্যমে যদি নিয়তের মাধ্যমে যদি আমরা বরকত চেয়ে থাকি তাহলে সে বরকত চাওয়াটা কতটুকু শরীয় সম্মত এবং সেটি বা শরীয়ত গর্হিত হয় কিনা এ সম্পর্কে আসুন আমরা একটু আজকে জানার চেষ্টা করি প্রিয় বন্ধুরা তাবার রোগ আমরা প্রাথমিকভাবে তাবার রোগ কয় ভাগে বিভক্ত করতে পারি বা তিনটি ভাগে বিভক্ত করতে পারি প্রথম হলো আর তাবার রোগ আসারেরই শরীয় সম্মত পদ্ধতি বা নিয়ম অনুমতি অনুযায়ী পর্যায়ের বেদ আঁচি পর্যায়ের তাবার রূপ চাওয়া বরকত চাওয়া প্রথম হলো শরীয় পদ্ধতিতে যে বরকত চাওয়া হয় তাবার রূপ সেটি কয়েকভাবে হতে পারে অর্থাৎ আল্লাহ সুবাহ শরীয়তে করা আন ও সুন্নার মাধ্যমে এমন কতগুলি বিষয়কে বরকতময় করেছেন সেগুলি পালন করার মাধ্যমে বরকত পাওয়া যায় শরীয় এই যে আল্লাহ এমন কতগুলি বিষয়কে করেছেন সেগুলিকে গ্রহণ করা বা সেগুলিকে পালন করা এর মাধ্যমে বরকত পাওয়া যায় সেগুলির মধ্যে যেমন প্রথম হল তালাবুল বারাকা ফি কাজদিল মাকান কোন জায়গাকে উদ্দেশ্য করে সেই জায়গার মাঝে বরকতময় বা সেই জায়গাটিকে আল্লাহ রাবুল আলমিনয় করেছেন সেই জায়গা থেকে বরকত নাওয়ার উদ্দেশ্যে সেই জায়গায় আল্লাহ সব পৃথিবীতে কয়েকটি জায়গাকে করেছেন। এজন্য ইসলামে আল্লাহ আলী হোসাল্লাম ওই জায়গাগুলি ছাড়া অন্য কোনো জায়গায় বরকতের উদ্দেশ্যে সেই জায়গা থেকে বরকত লাভের উদ্দেশ্যে যাওয়া নিষেধ করে দিয়েছেন রাসুল সাল আলি হোসালাম বলেন্লাহ তুষাদুর সালাসিন। তিনটি স্থান ছাড়া পৃথিবীর আর কোনো স্থানে সেই জায়গার বরকত নেওয়ার জন্য যাওয়া যায় সেই তিনটি স্থান কথা সে তিনটি স্থানের মধ্যে প্রথম হল বৈতুল্লাহ কাবা আল্লাহ সুবাহ আর পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাশীল পূত পবিত্র স্থান যেটি সেটি হল কাবা আল মুশারফা কাবা আল মুকরমা এবং তার চতুষ্পর্শে যে মসজিদে হারাম রয়েছে সেই বরকত লাভের জন্য এই জায়গাটি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বরকতময় করে দিয়েছেন সেই জায়গার বরকত লাভের জন্য সেখানে যাওয়া রয়েছে এক। দ্বিতীয় হলো আল্লাহ হাদা। আমার রসুল মসজিদ নবাবী সেটি হলো একটি বরকতময় স্থান সেখানেও ও বরকত লাভের জন্য সেই মসজিদ নবাবিতে যাওয়া সেখানে সফর করা এটি শরীয় সম্মত তৃতীয় ওয়া মসজিদ আল আকসা মুকাদ্দাস মসজিদে আকসা যেটি ফিলিস্তিনে আল্লাহ আলমিন আজকে সেই ইহুদু চক্র থেকে সেই ফিলিস্তিনে মসজিদে আকসাকে রক্ষা করুন সেই মসজিদে সেখানেও বরকত লাভের উদ্দেশ্যে সেই মসজিদে আকসায় যাওয়া যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে পৃথিবীর কোনো জায়গায় বরকত লাভের উদ্দেশ্যে যাওয়া সফর করা যায় নেই কেবলমাত্র এই তিনটি স্থানে স্থানের দৃষ্টিকোণ থেকে বরকত লাভের জন্য স্থানের দৃষ্টিকোণ থেকে সেই বরকত লাভের জন্য নির্দিষ্ট স্থান হিসাবে এই তিনটি জায়গাতেই শুধু যাওয়া জায়গা রয়েছে এটি হল শরীয় সম্মত কেউ যদি ওই জায়গায় গিয়ে বরকত লাভের উদ্দেশ্যে যায় তাহলে এটি তার জন্য শরীয় সম্মত রয়েছে তবে এখানে আরেকটি বিষয় ক্লিয়ার হতে হবে ওই জায়গায় গিয়ে আমি কারণ মনে করি যে কাবার ওয়াল কাবার দেওয়াল কালাফ সেগুলি ছুঁয়ে আমার গায়ে মাখলে আমি বরকতময় হয়ে যাবো এটা তা নয় বরং হলো সেটা সেই বিষয়ে সেই জায়গায় গিয়ে সেখানে শরীয়তসম্মত যে আবাদত রয়েছে সেই আবাদত পালনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর কাছে বরকতের আশা করা সে বরকত আবার আল্লাহ রব্বুল আলমীর কাছে এর অর্থ এই নয় যে আল্লাহ রব্বুলি আলামিন কাবার গায়ে বরকত রেখে দিয়েছেন তাই আমি কাবার গায়ে গিয়ে বা কার কাছে গিয়ে সেখানে কাবার কাছে বরকত চাইব বা মসজিদে নবাবীতে বরকতে ভরপুর রয়েছে মসজিদে নবতে গিয়ে সেখানে আমি মসজিদে নবাবীর কাছে সেই বিল্ডিং এর কাছে সেই ওয়ালগুলির কাছে বা কবরের কাছে গিয়ে বরকত চাইব এটা নয় এটা হল জায়গার দৃষ্টিকোণ থেকে সেই জায়গাগুলিকে আল্লাহ রবুল্লি আলম বরকতময় করেছেন সেখানে গিয়ে আবাদত করলে অন্য জায়গার চেয়ে বেশি সেখানে সব পাওয়া যাবে এই দৃষ্টিকোণ থেকে যেমন সেই হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন কেউ যদি মসজিদে নবাবিতে গিয়ে সলাত আদায় করে তাহলে অন্য মসজিদে কাবা অন্য মসজিদে এক বার আদায় করলে যে সব পাওয়া যাবে মসজিদে নবাবিতে একবার সালাত আদায় করলে সেই সব আল্লাহ দেবেন অন্য ভাবে কাবাতে গিয়ে কেউ যদি একবার সালাত আদায় করে অন্য মসজিদে কা অন্য সাধারণ মসজিদে যদি এক লক্ষ বার কেউ সালাত আদায় করে যে সব পাবে কাতে একবার সলাত আদায় করলে আল্লাহ সুবাহা হতে হলে সেই সব দান করবেন এই দিক থেকে হলো সেই জায়গাটি বরকতময় প্রিয় বন্ধুরা অন্য ভাবে ঠিক একইভাবে আরো রয়েছে তলাবুলচি কতগুলি সারা বছরের মধ্যে বারোটি মাসের মধ্যে কতগুলি সময় রয়েছে আল্লাহ আলামিন সেই সময়গুলিকে বরকতময় করে দিয়েছেন তাই সেই সময়ের মধ্যে বেশি বেশি শরীয়সম্মত এবাদতের মাধ্যমে বরকত লাভ করা যেমন সেটি হলো সবচেয়ে মূল্যবান সময় হলো মাস হলো সেটি হলো শাহরু রমাদান রমাদান মাস হলো একটি বরকতময় মাস আল্লাহ রাবুল আলমিন সেই মাসটিকে আমাদের জন্য বরকতময় করে দিয়েছেন সেই মাসে বেশি বেশি ফরিয়তম্মত আবাদত এর অর্থ আবার এই নয় যে রমাজান আসলে আমার মন যেমন ইচ্ছা তেমন খুশি আমি আবাদত করব তা নয় সেই রমজানে আবার শরিয়ৎসম্মতায় আবাদত হতে হবে সেই সরিয়ত সম্মত আবাদতের মাধ্যমে সেখানে রমাজানে কি করতে পারো আমরা সেই সোয়াব বেশি সয়াব লাভ করতে পারবো অন্য মাসের তুলনায় অন্য ভাবে বরকতময়ের সময় আরো যেমন আল্লাহ রসুল সাল্লাহম বলেন যেটি প্রথম 10 দিন আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে এমন কোন দিন নেই যেই দিনের মধ্যে যে ভালো আমল করা হয় সেগুলি আল্লাহ রব আলমিনের কাছে অধিক প্রিয় এই দশ দিনের চেয়ে অর্থাৎ এই দশ দিনের আমল গুলি আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় এমনকি সাহাবাইম জিজ্ঞাসা করে বসলেন করা হয় সেটার চেউ কি এটা প্রিয় রসুল জিহাদ হা আল্লাহর পথে জিহাদের জন্য যদি বের হওয়া হয় সেটার চেও এই দশ দিনের আমল আল্লাহ কাছে অধিক প্রিয় তবে তবে এমন ব্যক্তির আমলটি হল অধিক প্রিয় যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়েছে জেহাদের উদ্দেশ্যে জান ও মাল নিয়ে কিন্তু যান মাল সব কিছুই আল্লাহর পথে উৎসর্গ হয়েছে কোনো কিছু নিয়ে এসে ফিরে আসতে পারেনি এমন ব্যক্তির জিহাদটি হল এই দশ দিনের সাধারণ আমলগুলির চেয়ে উত্তম তবে প্রিয় বন্ধুরা আমরা যে হাদিস থেকে জানছি তা হল আল্লাহর বলে আলমিন সময়ের মধ্যে কিছু সময়গুলিকে বরকতময় করে দিয়েছেন তুলনামূলক অন্য সময়ের চেয়ে বেশি তাই ওই সময়গুলিতে এবং বরকতময় যার কারণে আল্লাহ রসুল সাল্লামের মাথার চুল দিয়েও সেটা দিয়েও বরকত অনুসন্ধান বা বরকত পাওয়া যায় সেগুলি বরকতময় হওয়ার কারণে রসুল সাল্লিহ্লাম এর শরীর থেকে যে ঘাম ঝরতো সেই ঘামগুলিও ছিল বরকতময় সেই হিসাবে দেখা গেছে সাহাবাই কেরামগুলি পর। তার বিষয়গুলিকে নিয়ে যেমনইভাবে সাহাবাই কেরামগণ বরকত লাভ করতেন অন্য কারো বিষয়গুলিকে নিয়ে তেমন তারা বরকত লাভ করতেন না অতএব এ থেকে বোঝা যায় যে এই বিষয়টি রাসুল সাল্লাইসাল্লামের জন্য সীমাবদ্ধ প্রিয় বন্ধুরা আমরা আজকের এই গুরুত্বপূর্ণ দর নিয়ে আরো আলোচনা করব এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরেই আমরা ইনশাআল্লাহ বাকি বিষয়গুলি আবার আলোচনা করবো আসসালাম আলাইকুম रसुल्लाह सल्लाम तुम्हरा सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुसंबाद दाओ निराश करो ना सही बुखारी प्रथम खंड इल्म अध्याय हाथी संख्या उनसतर अल्लाम वरहमदल्लाबरक আমরা সংক্ষিপ্ত বিরতির পূর্বে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আবারও আমরা সে আলোচনায় ফিরে আসছি বিষয়টি ছিল আমাদের বরকত লাভ প্রসঙ্গে বা তাবার রূপ প্রসঙ্গে আল্লাহ সব হাত আরো যেগুলি বিষয় বরকতময় করেছেন সেগুলি হল তালাবুল বারাকা ফিল আকাল কিছু কথা বাচনিক বিষয়ে বরকত লাভ করা সে বাচনিক বিষয়ের মধ্যে আল্লাহ সুবাহর বরকত লাভ করা যায় ঠিক একই ভাবে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করার মাধ্যমে বা আল্লাহ রসুল সালিসাল্লাম কতগুলি বরকতময় দোয়া শিক্ষা দিয়েছেন বা তসবি তাহলিল জেকের সেগুলি পাঠ করার মাধ্যমে মানুষ বরকত লাভ করতে পারে যে কাজগুলি কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন আল্লাহ রবাহ আলমিনের পথে জেহাদ ফি বের হয়। যদি কেউ বরণ করে থাকে তাহলে এটি একটি বিরাট বরকতময় ও জাদার ও বরকতময় কর্ম সেটির মাধ্যমে মানুষ বরকত লাভ করে অনরদভাবে ইনفاق ফিসাবিলillah ইবতিগা ওয়াجهه আল্লাহ আল্লাহর পথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন আমরা আল্লাহর পথে দান করব এই কর্মের মাধ্যমে মানুষ কি করতে পারে সে বরকত লাভ করতে পারে ঠিক তেমনিভাবে ঈমান আনা মূলত এটাও একটি বরকত লাভের বিষয় এবং তাকওয়া অর্জন করা এটাও একটি বরকত যদি সেই জনপদবাসী তারা ইমান আনে এবং তাকে অবলম্বন করে তাহলে আমি তাদেরকে আসমান জমিনের সব বরকত তাদের জন্য মুক্ত করে দেব সব বরকতের পথগুলি তাদের জন্য খুলে দেব সব বরকতময় করে দেব তাহলে এই সমস্ত বিষয় থেকে বোঝা যাচ্ছে যে শরীয়তে যেগুলি শরীয়তসম্মত কর্ম সেগুলি যদি মানুষ করে এগুলির মাধ্যমেও আল্লাহ রাবুল্লাহ আলমিন বরকত দান করবেন বিশেষ করে সেগুলির মধ্যে কতগুলি রয়েছে বরকতময় বলে উল্লেখ করা হয়েছে অনুরব কতগুলি খাদ্য দ্রব্য ও পানীয় সেগুলিকেও আল্লাহ রবীন্দ্রয় করেছেন উদাহরণস্বরূপ যেমন মধু একটি খাদ্য বরকতময়ালেন মা ওম মা উম্ম রাখুন লিমা সুরিবালাহমজম হলো একটি বরকতময় পানি যে উদ্দেশ্যে যে নিয়তে মানুষ যদি পান করে থাকে আল্লাহ রব্লা আলমিন তাকে সেটি দান করে থাকেন তো এই সমস্ত বিষয়গুলি হল শরীয় সম্মত বিষয় এগুলি পালনের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বরকত আশা করা এই বিষয়টি হচ্ছে আর আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে করে সেটি ঠিক হবে না যেহেতু সেগুলিকে আল্লাহ রবুল্লাহ আলামিন বরকতময় করেননি অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিন শরীয়তসম্মত ভাবে করানু সন্নায় যেগুলি বরকতময় বলে সময় স্থান ব্যক্তি বস্তু খাদ্য দ্রব্য এগুলিকে বরকতময় বলে আল্লাহ বলে আলমী উল্লেখ করেছেন সেগুলিকে পালনের মাধ্যমে আল্লাহ সুবাহানা হাত আলহার কাছে আমরা বরকত আশা করতে পারি এটি হল শরীয় সম্মত বিষয় আসুন দ্বিতীয় বিষয় মূলত এগুলি পালনের মাধ্যমে যদি আমরা কোনো ব্যক্তি বস্তুর কাছে বরকত আশা করি তাহলে সেটিও আবার হারাম হবে সেটি শেরক হবে জায়াজ হবে না কারণ বরকত দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহানুয়াতে আলা দ্বিতীয় বিষয় আসি এখন আমরা আত্মাবার রুকাশের কি যেগুলি হচ্ছে কি বরকত মানে বরকত লাভের যে সের কি পন্থা সের কি পদ্ধতি সেটি সেটির ক্ষেত্রে আমরা বলতে পারি হু আমি বারাকি যেমন জাহিলি যুগের মানুষেরা তারা কি করত যেমন তারা করত যে কতগুলি তাদের প্রতিমা সেই প্রতিগমাগুলির মাঝে বরকত রয়েছে তাই তারা সেই প্রতিমার কাছে গিয়ে বরকতের জন্য ধর্ণা দিত তাদের কাছে বরকতের জন্য তারা নিজেদেরকে সমর্পণ করত বরকতার জন্য তারা তাদের কাছে ওঠা বসা করতো তাদের কাছে এটা চিন্তা। আমাদের আসবে সেই একটি সেই হাদিসটি পড়লে শুনলে আমরা বুঝবো যে বর্তমান আমাদের সমাজেও এই ধরনের পরিস্থিতি রয়েছে যে অমুক ব্যক্তির কাছে বরকত রয়েছে তাই তার কাছে গিয়ে আমরা বরকত চাই বা অমুক স্থানে বরকত রয়েছে সেই জায়গা গিয়ে আমরা বরকত চাই আল্লাহ সুবাহ তিনি হলেন প্রকৃত বরকতের মালিক অন্য কারো বরকত দেওয়ার অধিকারী নেই যেমন স্বয়ং রসুল্লাহ তিনি নিজেই তাকে ঘোষণা দেওয়াচ্ছেন আল্লাহ রবাহ আলমিন বলছেন আল্লাহ বলে দিন আমি আমার নিজের জন্যও কোন কল্যাণ ও অকল্যাণের মালিক নই ইহ কেবলমাত্র আল্লাহ সুহানা যা তিনি ইচ্ছা করেন সেটাই আমার জন্য ঘটে থাকে যদি তিনি না হন তাহলে বরকত পাওয়ার জন্য যেতে পারে প্রিয় বন্ধুরা তাই আসুন এটি হলো বরকত পাওয়া মানুষের কাছে বরকত চাওয়ার উদ্দেশ্যে যাওয়া সেটি হলো সেরকি বিষয় এই বরকত তাবার রুকাশের কি এটাকে আবার আমরা দুই ভাগকে বিভক্ত করতে পারি একটা হলো আকিদা বিশ্বাস পোষণ করা যে অমুকে বরকত দেয় বা অমুকের কাছে গেলে বরকত পাওয়া যাবে বা অমুকটা হল বরকতময় যেগুলিকে শরীর গাছ বা অমুক পাথর বা অমুক ব্যক্তি বা অমুক স্থান সেটাই হলো বরকতময় যেগুলিকে ইসলাম বলে দেয় নাই ইসলাম বরকতময় বলে চিহ্নিত করেনি এরপরে যদি কেউ বিশ্বাস করে থাকে যে সেখানে গেলে সে বরকত দিবে বা সেখানে বরকত পাওয়া যাবে এটাই হল তাবারুক একটি শেরকিগতম অপরাধ বরং এটি হল একটি শেরকি অপরাধ যে শেরকি অপরাধের কারণে মানুষ তার ইমান তার তৌহিদ সবকিছুকে বাতিল করে ফেলে মানুষ মুহূর্তের মধ্যে তার জীবনের সব আমল পণ্ড করে ফেলে নষ্ট করে ফেলে তাই আসুন এ সমস্ত চিন্তা চেতনা আজকে আমাদের সমাজে বহু রয়েছে আমরা বহু রকমের এই ধরনের চিন্তা চেতনা করে থাকি সেগুলি উচিত নয় কখনো এরপরে আসুন আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেটি হল তৃতীয় যেটি হল আত্মাবার রুক আল বেদে যেটাকে আমরা শরীয়ৎসম্মত বলব না যেহেতু করান ও সন্ন্যায়তা প্রমাণিত নয় এবং সেটি পুরাপুরি শের হয়ে যাচ্ছে না সেজন্য আমরা শের কিও বলতে পারি না তবে সেটি মূলত সেখানে গিয়ে করতেছে আল্লাহ সুবাহান হাতে আলার জন্য সেই প্রতিমা বা সেই কবরবাসী সেই মাজারবাসী তার জন্য নয় আল্লাহর জন্যই করছে কিন্তু এমন একটা স্থানে গিয়ে করতেছে যে করাটা কখনো সঠিক নয় সেটি শরীরসম্মত নয় অথবা যেমন উদাহরণস্বরূপ যে কাবা সেখানে কাবা বা ঠিকই বরকতময় কিন্তু কাবার কাছে গিয়ে সে কি করে কাবার গায়ে হাত বোলায় কারবার গেলাফে হাত দিয়ে শরীরকে নিজে চেহারা ও শরীরকে মাসে পরে মুছে মনে করে এই হাতে স্পর্শ করে নিজের শরীরে হাত বোলায় মনে করে সে যেন কাবার আবার গায়ে বরকত ঝুলে রয়েছে সেগুলি স্পর্শ করে নিজের গায়ে সে বরকত মেখে নিচ্ছে এটা অবশ্যই কখন সঠিক নয় কোনো সন্দেহ নয় কা বা জায়গাটি বরকতময় যেমন আবার অনেকেই মদিনায় গিয়ে সেই মজদিনা বাকি কবরস্থানে গিয়ে সেখান থেকে গিয়ে মাটি নিয়ে আসে মাটি নিয়ে আসে কে যেন বরকতময় সেটা কবরস্থান বা সেটার বরকত মাটি হিসেবে নিয়ে আসে না কখন নয় এটি অবশ্যই ভুল এটা কখনো ঠিক নয় বরং এখানে বরকতময় সেই জায়গাগুলি এর অর্থ হলো এই যে ওই জায়গাগুলিতে গিয়ে বিশেষভাবে আল্লাহ রবীলিনের শরীয় সম্মতাদ সম্পাদন করলে আল্লাহ আলামিন অন্য জায়গায় ওই আবাদত করলে যা পাওয়া যায় তার চেয়ে বহু গুণে সেখানে সেই প্রতিদান সেই সব সেই ফলাফল আল্লাহ রবুল্লাহ আলমিন দান করবেন এই দৃষ্টিকোণ থেকে সেই জায়গাটি হলো বরকতময় অনুরূপভাবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের লক্ষ্য করা দরকার যেমন নধান উদাহরণস্বরূপ লক্ষ্য করুন আমার রিয়াল তিনি যখন কাউফ করলেন তাওয়ফ করার সময় হাজরা আসে চুমু খাওয়া সেটি একটি ইসলামী শরীর আবাদত কিন্তু তিনি যখন চুমু খেতে গেলেন গিয়ে তিনি বললেন আমি জানি তুমি একটি মানুষের ক্ষতি করার তোমার ক্ষমতা নেই চু রসুল্লাহি সালুকা না কবচুকা আবাদা যদি আমি আল্লাহ রসুল সাল্লাহকে তোমাকে চুমু খেতে না তাহলে আমি কোনদিন আমার মতো মুখে তো না স্পষ্ট হয়ে গেলাম একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া চালার কাছেই মানুষ বরকত অনুসন্ধান করবে বরকত লাভ করবে সেটা আল্লাহ সুবাহানা হুয়া চালার কাছে এবং তার দেওয়া পদ্ধতি অনুযায়ী কখনো মানুষ নিজের মন করা নিজের ইচ্ছা আল্লাহকে বাদ দিয়ে কাছে আবেদন করা নিবেদন করা যার এর নাম অপর নাম হল শির এবং এটি ছোট শির নয় বরং এটি হল শিরকে একবার বড় সুতরাং আমরা প্রথম বিষয় বরকত চাইব একমাত্র আল্লাহ সুবাহর কাছে দ্বিতীয় বিষয় আমরা বরকত চাইতে পারি আল্লাহ সবাহন কাছে এবং বরকত লাভ করব বা বরকত চাইব ওই সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমে যেই কাজগুলিকে আল্লাহ সুবাহনু তালা বা ইসলাম সেগুলিকে বরকতময় করে উল্লেখ করেছে তৃতীয় বিষয় সেই কাজগুলি ছাড়া আমরা অন্যান্য কোনো কাজের মাধ্যমে কখনো বরকত অনুসন্ধান করার চেষ্টা করব না বরকত লাভ করার চেষ্টা করব না বরং যদি করে থাকি যে আল্লাহ বলে আলমিনের কাছেও বরকত চাচ্ছি কিন্তু এমন কাজগুলির মাধ্যমে যেগুলি বরকতময় কাজ বলে ইসলামে উল্লেখ করা হয় নাই তাহলে এটি অবশ্যই বেদাতে পরিণত হবে আসুন বিষয়টিকে আমরা ভালোভাবে উপলব্ধ করি উপলব্ধি করে আমরা যেন সে থেকে বাঁচতে পারি আমরা যেন আল্লাহ সব তালার সন্তুষ্টি অর্জন করেই তার তাহেদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার